মোহরটা দিবে কে শুধুমাত্র পুরুষ দিবে মহিলাকে বিনিময় হবে না পুরুষ দিবে কিন্তু আমাদের সমাজে এরকম হয়ে গেছে যে মহিলারা পুরুষদেরকে যৌতুক দেয় আবার যৌতুক নগদ মোহর বাকি হাস্যকর কথা আবার অনেকে কি মোহরের সাথে তাল মিলিয়ে যৌতুক নির্ধারণ করে মোহর যদি হয় এক লাখ যৌতুক হবে দুই লাখ স্ত্রীর তাহলে এটা স্ত্রীর স্বামীর জন্য খরচ করলো না এটা কোরআন বিরোধী কোরআন অমন্য করা হলো কোরআন অস্বীকার করা হলো কোরআন অমন্য করা অবশ্যই কবিরা গুণা কুফরি হতে পারে যদি সে বলে যে না আমি এগুলো মানি না প্রথম খরচ যেটা বিনিময় ফুরুজ রসুল্লাহ বলছেন সবচেয়ে যেই শর্ত পূর্ণ করা হক রাখে অধিকার রাখে সেটা হলো এই নারীর লজ্জাস্থান হালাল করা হয় যে যেই বিনিময়ে যেই অর্থের বিনিময়ে এটা এটা অবশ্যই আদায় করতেই হবে কেউ যদি এটা মোহর আদায় না করে মোহর ধার্য না করে এবং মোহর দিবে না এইটা চিন্তা করে তাহলে এই বিবাহ বৈধ নয় হারাম জীবন জীবনযাপন করা হবে অবশ্যই হ্যাঁ মোহরের বিভিন্ন অবস্থা আছে মোহর আপনি বেশি ধার্য করতে পারেন আপনার অবস্থার ওপরে ভিত্তি করে নাটকীয় কোনো মোহর হবে না অনেক সময় মেয়ে পক্ষের লোকেরা বলে থাকে যে মানে ইজ্জত মনে করে সম্মানের কারণ মনে করে মোহর পাঁচ লাখ টাকা ছেলের ইনকাম হল পাঁচ হাজার দশ হাজার পাঁচ লাখ টাকায় মোহর করে বসেছে এতে করে তারা বলে কি মোহরের ফিগারটা বাড়িয়ে দেন তাদের মেয়ের সম্মান নাকি বাড়বে নাউজুবিল্লাহ ইসলামের ইসলামের নিয়ম হলো রসুল্লা সাল্লাম বলছেন সেই মহিলার মধ্যে বরকত রয়েছে সেই মহিলার মধ্যে বেশি কল্যাণ রয়েছে যেই মহিলা বিবাহ করতে কম খরচ হয় দেখছেন রসুল্লাহ সাল্লামের ব্যাকরণ রসুল্লা সাল্লাহ নিয়ম যদি আপনি দাম্পত্য জীবনে চান সমৃদ্ধি চান তাহলে মহিলাদের যেটা মোহর অর্থ দেওয়া হবে এটা হচ্ছে বাস্তবসম্মত এমন যেন না হয় আপনার আপনার পঞ্চাশ লাখ টাকা এক লাখ টাকা ইনকাম অথচ আপনি মোহর ধার্য করলেন বিশ হাজার টাকা এটা হইতে পারে না বাস্তব সম্মত হতে হবে অমর খা যুগে মোহর করে দিতে চেয়েছে আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে কি মোহরে ফাতেমি মোহরে ফাতেমি আপনারা শুনেছেন কে শুনেছেন হাত উঠান তো মোহরে ফাতেমি বলতে কিছু জিনিস শুনেছেন হ্যাঁ এই মহরে ফাতেমি এটা হলো বেদাতি মহর কি মোহর বেদাতি মহর মোহরে ফাতেমি বলতে কোনো জিনিস নাই মোহরে ফাতেমি বলতে বোঝানো হয় এটা তবলিক জামাতের ভাইদের ভিতরে মানে ব্যাপারটা হলো জ্ঞান ছাড়া ইলিম ছাড়া যদি আমরা কোনো বিষয় সিদ্ধান্ত নি তাহলে কি হবে শূন্যতটা বেদাত হবে আর বেদাতটা শূন্যত হবে এই ঘটনায় ঘটেছে মোহরে ফাতেমি বলতে কোন কিছু নাই বলতে বুঝাই কি যে আল্লাহ আলী দিয়েছিলেন বিবাহর সময় এই মহর এই পরিমাণ বা ওই পণ্যর সাথে তুলনা করে মূল্য নির্ধারণ করে যে মহরটা আসে ওটাকে মোহরে ফাতেমি বলা হয় মোহরে ফাতেমি হলো বিধাতি মোহর মহর হবে বাস্তব সম্মত আপনার যেমন অর্থ যেমন যে পরিমাণ সম্পদ যেমন পরিমাণ সম্পদ ওরকম হবে আপনার মহর কম হলে কম আর এটা অবশ্যই ফিগার ওয়ালা মোহর হবে না বাস্তব ওলা মোহর হবে কি হবে বাস্তব সম্মত মোহর হবে ফিগার ওলা মোহর নয় যে না বেশি করে দেন কেমন কেমন হয় মানুষ কি বলবে তারপর যখন ঝগড়া লেগে যায় তখন কি হয় তখন বুঝা যায় এই মহরের মানে অকল্যাণ কি অনিষ্টতা কি তখন আমরা বুঝতে পারি আবার অনেকে এরকম করেন বিরাট ফিগার লিখে দিয়েছে কাবির নামায় পাঁচ লাখ টাকা এখন কি করে বাসর রাত্রে মাপ চায় বুঝলেনি মাপচায় मोहर मापाव समीयार बढ़ाते मोहर, मोहर धार्जर जन्या देखो सामर्थ्य हल एक लाख टा दूर কিন্তু সমাজের চাপে এবং বিবাহ মজলিশের লোকদের চাপে পাঁচ লাখ করা হয়েছে তুমি আমাকে চার লাখ মাপ করে দাও পাঁচ এক লাখ রাখো এটা হইতে পারে বাস্তব বাস্তবতায় আসতে পারে অবাস্তব হয়েছে বাস্তবতার জন্য মাপসা হইতে পারে কিন্তু একেবারে এটাকে নিয়ম বানিয়ে ফেলা যে মোহর মাপ চেয়ে নেব এই মাপ চাওয়াটা হারাম কারণ এই সময় তোর দিয়ে দিতে পারে সেই মাপ তো আসলে তোমাকে উপেক্ষা করতে পারছে না তোমাকে এই মুহূর্তে তোমাকে এখন না বলতে পারছে না সে অপারক না বলতে যাক কিছুদিন পর যে একটা ঝগড়া হোক কি বলে তারপরে তুমি মাপসাও দেখি আজকের রাত্রে না দু একবার ঝগড়া হওয়ার পর মাপসা নে ঠিক আছে ঝগড়া হয় না দু একবার ঝগড়া হওয়ার পর মাপসা নেই কি না এই রাত্রে কেন প্রথমেই কেন এই মাপসাওয়াটা একটা বেদাৎ এবং কুসংস্কার বিবাহের ক্ষেত্রে মাপসা হওয়া না আপনি আগেই হুশ করেন তারপরে আবার অনেকে এরকম চিন্তা করে একটা ফিগার করে দিই দিব না কতজনই দেই নাই বাপদাদারা শুনছি দেই নাই মারা গেছে এগুলো ভুল করেছে বাপদাদারা ভুল দিয়ে ভুল শুধরানোর চেষ্টা করবেন না ভুল ভুল বাব দাদা ভুল করেছে আমি ভুল করবো না আমি ভুল করতে পারি না ভুল দিয়ে আপনি ভুল ভুলটাকে শুধরাবেন যে আমার দাদাও তো দেয় নেই আমার বাবাও তো দেয় নেই মারা গেছে তারপর আমার মা দিয়ে দিচ্ছে এই অবস্থায় যেন কাউকে আসতে না হয় এই অবস্থার কেউ অপেক্ষা করবেন না হারাম এইটা চিন্তা করা আগে সতর্ক আগেই আমাদের ব্যবস্থা নিতে হবে আলহামদুলিল্লাহ তাহ্লা তো বরকতালা আরেকটা খাত মহিলাদের উল্লেখ করেছেন সৌদি আরব বা আরব বিশ্বে আমরা যেটা দেখে থাকি মহিলাদের মহিলাদের জন্য খরচ করবে পুরুষরা এটা এমনভাবে তারা ধরে রেখেছে মহিলা পক্ষের কোনো খরচই নাই বলা যায় আমাদের দেশে তো মহিলার পক্ষ থেকে একটা খাবার অনুষ্ঠান করা হয় বিশাল ধুমধাম করে দাওয়াত কি মহিলার পক্ষ থেকে আল্লাহ রসুল সালাম অলিমা করার নিয়ম দিয়েছেন আউলে আউলিম অলিমা করো একটা ছাগল জবাই করে হলেও তুমি অলিমা করো অলিমা কার কাকে করতে বলছেন আল্লাহ রসুল সালাম পুরুষকে বরকে যে বিবাহ করছে এটাই তো তার একটা খরচ নারীর পক্ষের কোনো অলিমা হবে না আমাদের দেশে মোহরের দিন প্রথম বিরাট বিরাট ধরনের খানা দেয় নারী পক্ষ কোনে পক্ষতে দেয় বিশাল একটা খরচ এটা আরবে নাই ওরা কি করে ওই যে পুরুষের উপরে অলিমা কর বিবাহের খানা বর থেকে দেওয়া হবে বরপক্ষ এরা নারী পক্ষ কি করে সব আত্মীয় স্বজনকে দাওয়াত দেয় দাওয়াত দিয়ে বাড়িতে কোনো হান্ডি পাতিল চুলাতে উঠতেছে না অপেক্ষা ট্রাকে করে গাড়িতে করে ছেলের বাড়ির থেকে ডেকসি আসবে খানা আসবে এটা খাওয়ার জন্য সবাই কোনে পক্ষের লোকেরা একত্রিত হয়েছে দেখছেন আল্লাহ তো বড় কথা কত তাদেরকে সম্মান দিয়েছেন অধিকার দিয়েছেন যে কনে পক্ষের কোনো খরচই নাই আমরা নিজেরা নিজেদের অধোপনের দিকে ঠেলে দিয়েছি এই জাহিলি যুগের অবস্থা আমরা ফিরিয়ে আনতেছি তাহলে মহিলার পক্ষের কোনো খরচই নাই মহর দিবে এবং এবং অলিমাটাও শুধুমাত্র বর পক্ষের লোকেরা করবে মহিলা পক্ষের না হ্যাঁ এরকম বাস্তব হয়ে যেতে পারে আপনার বাড়িতে যদি বরপক্ষ আসে দুই চারজন মিলে তাহলে তাদের আপ্যায়নের ব্যবস্থা করবেন সেটা হলো সাধারণ মেহমানদারিতা আপনার বাড়িতে যদি একজন মেহমান চলে আসে কিছু মেহমান চলে আসে তা আপনি কি করবেন তাদের তাদের জন্য একটু স্বাভাবিকের সে